আবু সাইদ খুদ্রির রজিল্লাহ তালান্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন জুমার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব